ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضرعه فلا هادي له ونشهد أن لا إله إلا الله وَاحْدَهُ لا, لَا شَرِيكَ لَهُ وَلَا خَالِقَ لَهُ وَلَا وَالِدَ لَهُ وَلَا وَلَدَ لَهُ وَلَا مُشِيءَ لَهُ وَلَا عَيْنَى لَهُ وَلَا وَسِعَهُ وَلَا ونشهد أن سيدنا وصندنا وشفيعنا وحبيبنا ومولانا محمد الذي أرسل إلى كافة الناس بشيرا ونذيرا هُدَايَةً مِنَ اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَبَارَكَ وَسَلَّمَ تَسْلِيمًا كَثِيرًا, كثيرا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّد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 إنك حبيد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الغجيم بسم الله الرحمن الرحيم فاسبر على فسبح بحمد ربك قبل تنوع الشمس وقبل غروبها ومن آلاء الليل فسبح وأطراف المهار لعلك ترضى صدق الله مولاه العظيم আজকে বড় কলাগাঁও পশ্চিম পাড়া মসজিদে আমার যুবক ভাইরা আল্লাহ রাগণিত অসংখ্য প্রশংসা দয়া করে মেহরবানি করে আমরাকে আমি আপনাদের সামনে কোরআন করিমের সুরায় থেকে একখানা আহাতে করিমের তালাওয়াত করেছি আল্লাহ তালা যে তহফিক দান করেন ইনশাআল্লা অল্প সময় এশার নামাজের আজান পর্যন্ত সামনে এই আয়াত আমাদের সময়ে আমাদের সময়কার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে পাঠিয়েছেন আমাদের জীবনে সকাল বেলা কি করণীয়। আমাদের জীবনে দুপুর বেলা কি করণীয় আমাদের জীবনে বিকেল বেলা কি করণীয় আমাদের সন্ধ্যায় কি করণীয় আমাদের রাতে কি করণীয় সবটা বলে দিয়েছেন ঠিক না পাঠিয়ে সকাল বেলা আমাদের জন্য নমুনা রসুরের বেলা আমাদের জন্য নমুনা রসুলের বিকেল বেলা আমাদের জন্য নমুনা রসুরের সন্ধ্যা বেলা আমাদের জন্য নমুনা রসুরের দিন আমাদের জন্য নমুনা রসুলের রাত আমাদের জন্য নমুনা রসুলের সকালবেলা আমাদের সকাল বেলার মধ্যে যদি মিল হয় যখন তুমি সকাল করবা আর সন্ধ্যার অপেক্ষা করবো যখন তুমি সকাল করবা আর সন্ধ্যার অপেক্ষা করবানা আর যখন তুমি সন্ধ্যা করবা তখন সকালের আর অপেক্ষা থেকোনা তুমি মনে করো যেতে পারে কিনা করা যখন তুমি সকাল করবা আর সন্ধ্যার অপেক্ষায় থেকোনা আমার জীবনের শেষ সন্ধ্যা হইতে পারে কিনা আমার সন্ধ্যা আমার জীবনের কত সন্ধাই তো চলে গেছে আমার জীবনের কত সকাল বেলাই তো চলে গেছে গেছে কি গেছে না যখন সন্ধ্যা হইত করতেন وحده لا شريك له له وله الحمد وهو على كل شيء قدير اللهم إني أسألك في ليلة هذه خيرا وما بعدها وأعوذ بك من شر ما في هذه الليلة ومن شر ما بعدها وأعوذ بك من الكسل وسوء الكبر وأعوذ بك من عذاف النار وأعوذ بك من عذاف القبر সন্ধ্যাবেলা এই দোয়া পড়তাম তো করছি তো জানো সন্ধ্যা করে আমিও সন্ধ্যা করছি আমার সন্ধ্যার মধ্যে পার্থক্য কি আরেকটা দোয়া হলো সাল্লাহ এভাবে পড়তেন এই দোয়াটা কেউ যদি পড়ে এক ভাগ পড়লে তার চার ভাগের এক ভাগ যাহার থেকে মুক্ত দুই বার মুক্ত তিনবার বললেন এবার সন্ধ্যা বেলা চারবার পড়ে আর সকাল বেলা পরিবর্তে আসবু লাগায় সকালে বলে আস বাহু আর সন্ধ্যা তার পুরোটা জাহান্ন থেকে মুক্তার কবরে চলে গেছে আর শিখনেওয়ালা তো নাই রসুল্লা আগে কতদিন চল্লিশ বছর হইলে এক এক বছরের তিরিশ পঁয়ষট্টি দিন গেছে কথা বলে না পঞ্চম দাদাত ষাট বছর প্রতি বছরের কোন মুসলমান যদি সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার আগে ছোট্ট একটা শব্দ একশোবার বলে আমাদের কবি জি তার চেয়ে বেশি আর কেউ হবে না কতবার পড়লেন সূর্য উঠার আগে একশোবার আমার উন্মতের কোন মুসলমান যদি কোন যদি সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার আগে ছটা তিপ্পান্ন পড়েন আমার সাথে পড়েন একশো বাদ চোখ বন্ধ করেন শুহান লো হিও হিহি ল হন্দি শুভান লোহিও হিহান লোগিও হানি শুভান লো হিও হন্দি শুভান লো হিও হি শুভান লোগিও হন্দি wa bihamdihi wa bihamdihi subhanallahi wa bihamdihi শুভ আনন্দ লোহিও হানি শুভ আনন্দিও হানি শুভ হানো হি অনি হি শুভ আনন্দি হানি শুভ আনন্ি অভ আনন্ি হানিহি শোহিও শুভ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 শুভারম লোহিও বি হানি শুভ হম লোহিও বিহদি শুভ হম লোহিও হানি শুভ হম লো হিও হানি শুভ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 سبحان الله رب শহানিও বিহি শুভানিও শুভানোহিও শুভানোহিও বিহানি শুভানোহিও বিহি শুভহান লোহিও বিহি শুভহানোহিও বিহি শুভহান লোহিও বিহদি শুভ হল লো হিও বি হন্দি শুভ হান লো হিও বিহিহি শুভ হল লো হিও বিহি শুভ হানো হিও বিহি শুভ হল লো হিও বিহি bi hamdihi subhanallahi wa bi hamdihi subhanallahi wa bi hamdihi subhanallahi wa শুভানন্হি শুভানোহিও বিহিহি শুভহানমি রবিহি শিও হানিহি শে হান্দি শুভহানো হান্দি শুভানমিও শুভানো হিও বিহি শুভানম হমি হামি লো গিয়ে হামি শুভ হন লো হি ও হামি শুভ হম লো গিয়ে শুভ তিপ্পান্ন তে বাদ দেন উনষ এর নয় বাদ দেন চুয়ান্ন পঞ্চান্ন সাতান্ন আটান্ন এই চার মিনিট ওখান থেকে আধা এখান থেকে আধা এই মিনিট এই পাঁচ মিনিটের সুন وكل خطاياهم ولو كانت مثل زبد البحر الله النبی বলেন কার গুনাহ যদি সমুদ্রের ফেনা বরাবর হয় আল্লাহ ক্ষমা করে সুবহান الله الله কসম رواحول মুকাল সুবহান الله এবার বলেন আসতেছে কতবার একশবার দুই হাতি শুনে গেছি সকালে একশোবার সন্ধ্যায় একশো বার এ হলো এক খিঘাত যেকোনো সময় বার এ হইলো আরেক খাল কয়টা হইত জীবনে হয়েছে নি পঞ্চাশটা জীবনে পাঁচটা হয়েছে পাঁচটা এজন্য আজকের মাহফিলের শবক প্রতিদিন একশোবার সকালবেলা কতক্ষণ মিনিট আমি মায়কে বলছি দেখে লাগছে পাঁচ মিনিট কারণ আমি সুন্দর করে পড়া লাগছে আর যখন এমনি পড়ি তখন লাগবে মিনিট বুঝেন নাই এই দামি শবকের এই শুরু করেন আল্লাহর অসমকে আল্লাহ চাঁদের কথা আশা করা যায় আপনি আল্লাহর বলি না হয়ে বলবেন তাহলে আহাদুলাব এটা আহাদুলাব কাছে সবচেয়ে মধুময় কালীমা সব কিন্তু আদেশ আফল খেলাম আচীব কালাম হ্যাঁ তাহলে ফেলবেন পারলে শূন্যদের আগে পড়ে ফেলবেন যদি তাও না পারেন ফরজ নামাজ পড়ার পরে ফুড়বেন যদি তাও না পারেন ছুট পরে হলেও আরে কথা বোঝা এই শব্দটা আমাদের কে কাকে বলছে উনত্রিশ বার আমাদের এটা অর্থ কি এই শব্দটা উনত্রিশ বার আসছে কতবার আসছে আমাদের নবীজি কে যে কথাটা বলতে আল্লাহ তারা উনত্রিশ বার হুকুম বসলেন এই কথাটা কি পরিমান এই শব্দটার জন্য সর্বমোট আশিবারে বেশি বলা আছে আশি বারে বেশি আশি বারে বেশি বলা আছে কখনো সাবা কখনো কখনো কখনো কখনো কখনো এই শব্দের যে বেশি ব্যবহৃত কোন শব্দ পুরাণিকালিমে আর আসে নাই একটা চূড়া শুরু করছে এই শব্দ দিয়ে অন্য আঠারো বার পরে আমার কাছে তৈরি করা শব্দটা আমাদের জীবনকে কি পরিমাণ পরিবর্তন করবে আমার জীবনে পরিবর্তন করে কেমনি এবার শোনেন তাই আমরা যখন দানবীর বলি তখন সে দান আরো বাড়ানা কমায় বুঝেন এই কথা যেমন একদিন বসছে দানবীর আমি উনি অনেক বড় দানবীর সবখানে উনি খুব দান করেন এ কথা বলার সঙ্গে সঙ্গে আপনাদের এখানেও কি বলবে কতগুলো দিতাম না ওদেরকে এখন আমি যদি বলি শুভ হ্যামিন আপনি পবিত্র আপনি অতিশয় পবিত্র তুমি কম বললেও আমি পবিত্র তবে আমাকে যত পবিত্র বলবা আমি তোমাকে তত পবিত্র করে নিব কে ভাই তাইলে আমি এত দারি স্বপ্নটা আমি নিহত করি করে তবুও তো বাণিজ্য কম ছিল বলেন কম ছিল আর সেখানে এক বাক্য নয় এক যুগরাহ নয় এক স্যান্ড নয় ই একটু চাকা লাগে একটু দুই শব্দ কমাচ্ছ একটা সিগারেট শুরু শেষ করতে দশ মিনিট লাগে তার চেয়ে উত্তম নেই প্রত্যেকে ঘরে শিখাবেন আজকে মানফির থেকে একটা কিছু শিখছি শুনো তুমি শুনো আমি প্র্যাক্টিক্যাল করিয়েছি কেন যারা আজকাল না থাকে অনেক লম্বা এবার যদি এই শব্দের সাথে আরেকটা শব্দ বাড়িয়ে দেন শুহান লিও বিহী শুভানিও বিহিানি মা পাল্লা বড় ভারি আমার বড় ভারি হাবি রাজা নিল রহমান রহমান কাছে বড় পরেও যদি কোন মুসলমান না পড়ে ওই মুসলমান বদনশী শুভ في حمده سبحان الله ছর আর সতের বছর চলে গেল পড়লেন না কত পড়বে সে পান পাঁচ ঘন্টা সে পান খানা তো নষ্ট করছে কবে মা বাপোকায় রানি বললাম একটা পান দেন শুধু পান শুধু পান কতবার করতে পারছো এক কিলো করতে কতক্ষণ লাগে আচ্ছা বিশ মিনিট তো শুভানোর মা বন্ধুর কে জিজ্ঞেস করেন কি ভাই বাস্তব না বাস্তব করে এসব কি ওয়াজ করেন আপনি উচিত ছিল ওয়াজ হবে শুধু এগুলো উচিত ছিল ওয়াজ হবে শুধু এগুলো ঠিক না এই এই গুলো আমি বার বলা সূর্য যেখানে যেখানে আলো দেয় সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমলে এই ক্যালেমা গুলো একবার তার চেয়েও বেশি পরেও যদি কারোর জিব না শুভান আমি কি বানখাওয়া আরাম বুঝি না যে গুজরাটিও যে বানখা এটা বলি কাজ যেমনি করে আমি মাঝে মাঝে তখন ঢাকা দেয় আমার কোনো দোস্ত যদি পান খানা বলা কোন দোস্ত থাকে তো সে ঢাকা পৌঁছা থেকে টাকা পর্যন্ত বিষ কিরি খান সময় কেমনে যায় কি হয় শুধু খাওয়া শুধু খাওয়া শুধু খাওয়া এখানে শুধু জিকির দিয়ে চিনবা নিয়া চিনবা নাকি سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر الله والحمد لله ولا اله الله والله اكبر رسول كريم صلى الله عليه وسلم شكرا আপনার ইমানদারিতে বলেন তো আপনাদের এমপি মহোদয় মন্ত্রী মহোদয় এসে যদি এখন ঘোষণা দেয় আমার একবার এক বান্ডিলে দশ টাকা আপনি বলেন তো কয় বান্ডিবেন আমার নিত না বলে দশ টাকা আমরা নিতাম না এক টাকা বললেও তো দশ কোটি বার করবে আরে কথা ঠিক না একবার ইউরোপের চেয়ে দাম বেশি কিনা এখন যদি আমি আপনাদের বলি এই গাছটার সাথে যদি হাত দিয়ে দাঁড়ায় থাকেন সকালবেলা বেলা ইটালি ভুষে হবে আপনি দাঁড়াইবেন একবার বলাম ইউরোপের চেয়ে দাম বেশি না না চেয়ে বেশি সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটার চেয়ে বেশি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পূর্ব পাচ্ছ থেকে পূর্ব থেকে পশ্চিম আর উত্তর থেকে দক্ষিণ পৃথিবী সূর্য যেখানে যেখানে আলো দেয় রসুল বলেন সবটার চেয়ে ক্যালিমাগুলো একবার বলা আমার কাছে বেশি থাকবে আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে না পারলেন আমার ব্যর্থতা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 ঠিক না একশো টাকা টাকার বেলা একশো কোন সংখ্যাই না আর তসবি মা এত সংখ্যা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হল আমার জিম্মা জি কির দ্বারা জারি হয়ে যায় আমি চলতে ফিরতে পড়ি এটা পড়তে অসল লাগে না হ্যাঁ চলতে চলতে পড়বো দোকানে যেতে যেতে পড়বো দোকানে বসতে বসতে পড়বো দোকান গ্লাস দিছে এখনো পানি আনে নাই তখনো পড়ে মোবাইল ফোন আসছে রিসিভ করতে এক লাগবে তখনও পড়ে ফোন শুরু হয়ে গেছিলাম আপনি পড়েন আল্লাহকে বুঝতেন কমপক্ষে রোজানা একসবর সালেন যদি আরেকটু মজা লাগে তাহলে আরো বেশি পড়েন সহজ না কঠিন বলে সহজ নেমানো সহজ এই মুহূর্তে দশ মিনিট সময় দিলাম দশটিয়া কামান দশ মিনিট ছুক সাতটা সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে দশটা নাম সঙ্গে সঙ্গে দশটা গুণ আমার সঙ্গে ছিলাম বলেন দশ মিনিটে তো দশটা আজ গত চব্বিশ ঘন্টা দশ টাকা আসেনা এরকম মুসলমান এখানে আসেন না কথা বল গত আটচল্লিশ ঘন্টা দশ টাকা আসেনি এরকম মুসলমান আসেননি আরে ঘুরে ঘুরে আসেন আসেন নাই হাম্মদ মোহাম্মদ রাহিমি চায়ের দোকানে চায়ের দোকানে চায়ের দোকানে আর কে কে বইবেন চায়ের দোকানে বোঝাবেন টিভি সেভেন আর কে কে আলহামদুল্লাহ হুদু হুদি বই দেখবেন না শুধু শুধু ওটা বসে থাকবেন না কথা আসর থেকে মার্কীপ মসজিদে বসে থাকবে থেকে আসা মসজিদে বসে বসে থাকবেন সকলের পরে মসজিদ থেকে বের হবেন ইনশাল কি বলছি মসজিদে আর আসল থেকেত না মসজিদে মসজিদে কে তো অভাব মুর্জিদে না গেলে সুন্দর হয় মুর্শিদে গেলে ওহাবি হয় যারা মুর্শিদে দায়িতা যদি ওহাবিও হয় তবু মুসিদে এক সম্ল ফিরুল ফিরুল যাদের ছেলে মেয়ে হয় না তাদের জন্য আমার কাছে একটা তাবিজ আছে আমার কাছে বলে যাদের ছেলে মেয়ে দুষ্টি করে তাদের জন্য আমার কাছে একটা যাদের বিবি অসুস্থ তাদের জন্য আমার কাছে একটা তাবিজ আছে আমার কাছে না কমা যেতে নেবেন তাইতো আস্তব্ল হল হলদী রায়রা ইন্দ্র ভাই ছেলে হয় না ছেলে পড়ুক তো ছেলে হবে মেয়ে হয় না পড়ুক মেয়ে হবে বিয়ে তা ভি হবে চাকরি হারা পড়ুক তা চাকরি হবে রিজিকরা বরক পড়ুক আল্লাহর খজনতা রিজিকরা বর দূর হবে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফারা ইয়াউজিলিস সামা আলাইকুম ইদ্রারা ওয়া ইউনদিদকুম বিআমওয়ালি ওয়বনী ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন উমাইয়া জান্নাতুকুম анহারা আমি বলছি না আমার তাবিজ দিতে অসুবিধা কোথায় আমাদের বাইরে আরে কথা রসুন দিতেন কোথায় ভিতরে ভিতরে একজন সাহা এসে বলে নেওয়া রসুল আমি বলো আগে পড়ছিলাম সাহাবি ঘরে গেলেন ঘরে গিয়ে বিবি বলেন বিবি দিয়েছে মাল মালদার তাবজ দিছে তুমিও খাও আমিও খাও আপনি আমাকে তাবিজ দিয়েছিলেন গলায় ঢুকিয়ে ঢুকিয়ে আমি ওই তাবিজ এক বছর পর্যন্ত প্রয়োগ করেছি আমিও করেছি আমার স্ত্রী করেছে এই না এক বছর আমার উপরে জাকাতের মা দারিদ্রতা দূর তাবিস দেন আমি ফেলেটির মধ্যে লেখি গলা ঘরে সুলাই দিছি মুখ রসুল রসুল কোড়ব আরে ঠিক না আমার ঘরে আগুন লাগবে না আরেকজন এসে বলে তোমার ঘরে আগুন লেগে সবজনের পুরো ছাই হয়ে গেছে আবু দারদা আবু দারদা বলে যাও আমার ঘরে আগুন লাগবে না আরেকজন এসে বলে আবুদারদা বলে যাও তো আমার ঘরে কিছু হবে না চতুর্থ নম্বরে আরেক লোক আছে বলে আবুদারদা মোহল্লার তাবুন লেগেছে সব তোমার ঘরে সাবুন ভেঙেছে এবার বলতো হবে আমার দুসুল কে বলতে শুনেছে রসুল বলেছেন মাকে আর ফের পরে যে পড়বে তার জাম তার মাল আল্লাহ হেফাজত করবে <تصفيق> اللهم أنت ربي لا علا إلا أنت عليك توكلت وأنت رب العكش ما شاء الله كان وما لم يشاء لم يكن ولا حول ولا قوة إلا بالله علي عظيم أعلم أن الله على كل شيء قليل وأن الله أحاط بكل شيء عظما أعوذ بالله من شر نفسي ومن شر كل ذا أبى أنت من عصيتها وأن ربي على আমার তাবিজে কাজ করতো কথা বলেন না জানি হ্যাঁ তিনি অসুস্থা দেখতে গেছেন গিয়ে জিজ্ঞেস করছেন মা আমার কি অসুখ তিনি উত্তরে বললেন মা রীত হবি আমার কোন অসুখ নাই আমার অসুখ বললো আমার গুণা কেউ মনে করেন এটা আমার বুমায়ের কারণে আসলে মূল কারণ কি না আমার মাথা ব্যথা আমার আশা বলতেন আমি যদি দেখি আমার মুরগি অসুস্থ এটাও বুঝিয়ে আমার গুণাহের কারণে আমার মা যদি অসুস্থ আমি বুঝি এটা আমার গুণাহের কারণে কার কাছে না বলে সিঙ্গাপুর সিঙ্গাপুর না বললে থাইল্যান্ডে থাইল্যান্ডে না বললে অস্ট্রেলিয়া এবার ডাক্তার এতক্ষণ হাজি আবদুল্লাহ বললেন আমার গুনায় আমার সমস্যা বললেন রাজাও তুই রহমত রব্বি আমি আমার আমি আমার রবের রহমত আশা করি আসেনি তোমার পকেটে রহমত থাকলে কত দিজা আপনাকে আমি হাতিয়া করলাম আপনার পরে আপনার মেয়েরা ব্যবহার করেন হয়তো আবদুল্লাহ কি বললেন ওসমান তোমার টাকা তুমি ফেরত নাও ওটা অন্য কান্দ দিয়ে দিও আল্লাম তুমি তুমি জানো আমি আমার আলিম তা জানো না রসুল বলেছেন যে রাত্রিবেলা সুরাই করবে দারিদ্রতা তাকে কখনই স্পর্শ করবে আমি বলতেছিলাম রসুল আমাদেরকে শিখিয়ে গেছেন সকাল আর সন্ধ্যা মনে আছে প্রধান শুরু করছি মনে আছে প্রধান আমাদের নগরীজি আমাদেরকে কি শিখিয়ে গেছেন আমাদের সকাল আমাদের সন্ধ্যা শিখিয়ে গেছেন আমাদের জিন্দগির হার হার লোমা শিখিয়ে গেছেন হার হার মুহূর্তে আমার সকাল বেলা জিজ্ঞেস করলেন বলেন তো আম্মা রসুর বিছানায় এসে কি করছেন রসুর বিছানায় এসে কি করছেন শোনেন শুনবেন আমা বলেন ইদা আওয়া ইদা ছনে এসে কি করতেন শোনো বিভাবে জমা করতেন এখানে এরপরে বসে দিতেন এরপরে কি করতেন আমি কি করতেন এরপর এরা শুরু করতেন অমনি আসলাম তু নী কেউ ঘুমা এই রাত যদি মারা যায় সে আলাহরে থাকে রামাগ্রামেই তো পড়ি না পড়ি না বলেন রাস্ত না বাস্ত কে পড়বে এবার দেখেন রসুন কি বলেন আল্লা বলেন বিছানা যখন আসবা এইটা একশো বার পরে ঘুমাও রসুল বলেন রসুল বলেন অল্লাহ আকবর দারিদ্রতা তোমাকে কখনো স্পর্শ করবে না আমাদের জন্য নমুনা রসুরের রাত্রি বেলা আমাদের জন্য কি বলেন আমার ঘোপ যদি এভাবে হয় এবার করেন করলে করেন না করলে আমি কাল আছে ফজরের সময় চোখ খুলছেন না চোখ খোলার সঙ্গে সঙ্গে কাল করেন চোখ খোলার সঙ্গে সঙ্গে যদি কেউ পড়ে لا إله إلا الله وحده لا شريك له له الملك ولا الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم رب إغفر لي <تصفيق> بخالي شريف الحديث إبال أسول قولا شامل شامل شاملتا دعاكم يعني إبال موكة طريبة হাদিস সর্বোচ্চ আমি আমি হাদিস পাইয়া পকা জন্মে গাড়ি চোখে পানি এসে গেছি পাঁচ সাল পিছু শেষ করে দিলাম কিছু বললাম ঠিক এমন সময় এক আদে আমার সামনে কোন ঢাকার কোনো তুই বললাম কিন্তু পারেন অবশ্যই পারি বুঝলাম জীবন আমল হয়েছিল কেনা আমারও হয় নাই ওনারও হয়নি আপনাদেরও অনেকের হয় অত এখন আমরা কিনা পারি মুখ না থাকার ধরনের হয় আল্লাহ মেহরবানি করে আমাদের সকলকে যদি শুধু ভাইয়া যাবেন আমরা ইনশাল্লাহ এই তাজ আর মজাকারা করবো এরপরে দেওয়াবো আইসার নামাজ পড়ে খানা খাওয়াবো এরপরে চলে আসবেন ইনশাল আল্লাহ আমাদের সকলকে তাও যায় আমরা ইনশাল এখানে আজাদ হবে এখানেই নামাজ ছড়বো এরপরে তা খেতে গেলে যাই কিন্তু নামাজ আগে যাই না খেতে হ্যাঁ আগে যাই খেতে পরে যদি বারে যাবে এখন ইনশাল্লাহ আজ হবে আমরা সবকে মস্তি চলে সুভা আল্লাহাম দিই আল্লাহ